আলহামদুলিল্লাহ ও সালাম সালী নবীনা মোহাম্মদ আলহি ও ওবাক সম্মানী দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাহর তোহাবি রহমতুল্লাহ রচিত বয়ানার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম কেয়ামতের আলমস আলোচনা করেছিলেন তিনি বলছেন ওনুকুবসাহ আমরা কিয়মামতের আলামতের উপর ইমান রাখি কে আমাদের আলামত যেগুলো পুরান হাদিসিয়ার সেগুলোর উপর ইমান রেখে বলে আমরা আলোচনা জমাতে রাখি হচ্ছে যে তার এগুলি অবশ্যই ঘটবে এবং এটা অবশ্যম্ভাবী রসোল্লা আসলাম যেভাবে বলেছেন সেটা হবে এবং যেগুলি তার মধ্যে কিছু হয়ে গেছে চলে গেছে এটা আলোচনা জমাতে রাখিটা আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে কে আমাদের কি আলামত রয়েছে এবং কি কি আলামত শেষ হয়ে গেছে কিছু আলামত বাকি রয়েছে এগুলো আলোচনা করেছি কেয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে আমরা পঞ্চান্নটি আলামত আলোচনা করেছি আজকে আমরা ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো করে আমরা আলোচনা ছোট আলামতগুলো সমাপ্ত করার চেষ্টা করব তোর মধ্যে ছাপ্পান্ন নম্বর যে আলামতটি আমরা আলোচনা করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে যে কেয়ামতের আগে আল্লাহতালা আহ এক ধরনের বাতাস প্রবাহিত করবেন যে বাতাসের কারণে ইমানদারদের রোগগুলো কবজ হয়ে যাবে ইমানদার মারা যাবে বুকে আল্লাহ আল্লাহ আল্লাহাল নাম নেয়ার মতো লোক তখন অবিস্ট থাকবে না তখন শুধু সেরা আর না সবচেয়ে খারাপ লোক তাদের উপরে কেয়ামত কায়ে কখন হবে এটা ছোট আলামত কিন্তু এটা হবে অবশ্যই শেষ জুনিয়ার শেষাংশে সেগুলো দার্জিয়ালের আলামত বা সর্বশেষ যে পশ্চিম দিগন্ত সূর্য ওঠা এর পরের ঘটনা বলা হচ্ছে যে ইমানদারদেরকে আল্লাহ তাল্লা তখন নিয়ে যাবেন তখন শুধুমাত্র খারাপ লোক থাকবে এবং আলি হিম্যাদিসে আসছে তাদের উপরেই কেয়ামত কায়েম হবে তাদের উপরে কেয়ামত কায়েম হবে এই বাতাস সম্পর্কে কোন কোনো বর্ণায় আসছে যে আলিয়া নিনাল হারির যে সেই বাতাসের তীব্রতা হবে রেশমি পোশাকের মতো নরম এবং এটা আল্লাহ তালার পক্ষ থেকে ন্যায়মত হিসেবে আজ বলেন যে আল্লাহ এই ফেতনা এবং বিপদ বিপদে বিপদসংকুরী দুনিয়া থেকে ইমানদারদেরকে যেভাবে নেওয়া দরকার তিনি নিয়ে গিয়ে তাদেরকে শান্তি প্রশান্তি দিবেন আর কাফের দেশ রেখে দেবেন যাতে করে তাদের উপরে কেয়ামত কায়েম হতে পারে সেরাল খাল রসুল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে সবচেয়ে খারাপ লোক হচ্ছে তারা যাদের উপরে কেয়ামত কায়েম হবে কারণ তারা সবচেয়ে খারাপ লোক থাকবে সেখানে অবচিহ্ন ইয়াজুজ বলেছে। এটার পরে ইয়াজু মাহাজ বের হওয়ার পরে এরপর যখন কেয়ামতের শেষ অংশে চলে আসবে তখন যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে তখন আর কারো তা কবুল হবে না আর সেই সময় আল্লাহ একটি বাতাস ইজবা সাল্লাহ রিহান তৈবা প্রবাহিত করবেন তাহ তা আবাউহিম সেই বাতাস তাদের বগলের নিচ দিয়ে ধরবে অর্থাৎ সেখানে কোনো রোগ হবে বা সেখান থেকে টান ধরবে কোনোভাবে যে কোনোভাবে হোক বগলের থেকে তাদেরকে টানবে বা তোকবাদুর হকুল্লা মোমিন মুসলিম এভাবে প্রত্যেক সেই সেই রুহে সেই বাতাসের কারণে মুসলিমের রু চলে যাবে অর্থাৎ তারা মারা পড়বে আর বাকি থাকবে সবচেয়ে খারাপ লোকেরা ইয়া তারা গাঁদা যেরকম অকর্ম করে বেড়ায় গাদের মতো চিৎকেয়ার করে বেড়ায় তাদের মতো তাদের কর্মকাণ্ড হবে তাদের মতো তাদের চাল চলন আচার ব্যবহার হবে তার খারাপ কাজগুলি তারা করতে থাকবে আহ পালেই হিম তাকুমুসাহ অন্যপরি সহিম আবদুল আমরুবিনুজুদ্দাজ বের হবে তারপর তিনি দাজজালের বিভিন্ন কর্মকান্ড আলোচনা করেছেন সব শেষে তিনি বলেছেন আলসাম দজ্জালকে খুঁজবেন খুঁজে ধ্বংস করবেন মানুষ তখন সাত বছর এমন অবস্থায় থাকবে যে মানুষের মধ্যে কোন শত্রুতা থাকবে না তাদের মধ্যে কোনো শত্রু থাকবেন পরস্পর বন্ধু হিসাবে একটি সুন্দর প্রতিষ্ঠিত হবে সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারে মানুষ সুন্দর অবস্থায় জীবনযাপন করবে সুমাই ইস্যাম আল্লাহ তখন সিরিয়ার দিক থেকে এমন অর্থাৎ এই দিক থেকে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত করবেন যেই বাতাসের কারণে লাইফ কালাহাদিস খাইন আউ ইমান ইল্লা কাবাদাতু যে বাতাস দুনিয়ার বুকে সামান্যতম যার অন্তরে ইমান আছে এরকম কোন ইমানদার কল্যাণ আছে এরকম কোন ইমানদারকে আর ছাড়বে অর্থাৎ তাকে তারাও মৃত্যুদণ্ড দিয়ে তারও মৃত্যু হয়ে যাবে হাত আনুম দেখালা বেদে যা বলেন এমনকি কেউ যদি কোন পাহাড়ের গুহা থাকে লুকাইতে সেখানেও সে বাতাস প্রবাহিত হয়ে তাকে মৃত্যুদণ্ড তাকে মৃত্যুর মুখে মৃত্যুর দিকে নিয়ে যাবে আমরা জানি না কি ধরনের বাতাস কারণ এটা একটা স্পেশাল বাতাস হতে পারে হতে পারে কোনো বোমা হতে পারে কোনো এই কিছু যে ইমানদার গণহারে মারা পড়বে কোনো এলাকায় কাঁপারা শুধু অবশিষ্ট থাকবে এটাও হতে পারে মোট কথা ইমানদারদেরকে আল্লাহ নিয়ে যাবেন সর্বশেষ এমন কোন অস্ত্র হতে পারে যে অস্ত্র এখন আবিষ্কার হয়নি অথবা এমন কোন বাতাস হতে পারে যে বাতাস কারণে সমস্ত তখনকার সময় ইমানদার আল্লাহ তারা স্পেশালি তাদেরকে রহমত করে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন যাতে করে কেয়ামত কায়েম হবে সবচেয়ে খারাপ লোকদের যখন তাদের কাছে আল্লাহ আলা বলার মতো লোক থাকবে না সোমান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ ভত এই যে কালেমাগুলো উত্তম কালেমাগুলো বলার মতো লোক আর অবশ্যই থাকবে না তারা আল্লাহকে ভুলে যাবে দিনকে ভুলে যাবে এবং কোরআন করিম পর্যন্ত তাদের কাছ থেকে চলে যাবে এমন অবস্থায় তাদের উপরে তাদের উপরে কেয়ামত কায়েম হবে তাদের উপরে কেয়ামত কায়েম হবে এহাদিস থেকে বোঝা যায় যে ঈসা আলাহ ইসলামের পরে দাজ্জালের পরে ইয়াজুজমজের পরে এই ঘটনা সংঘটিত হবে এর আগে নয় এর আগে এই ছোট আলামতটি পরে আসবে অথচ এর আগে বড় আলামতগুলোই চলে আসবে আমরা যেটা আগেও বলেছি যে সব ছোট আলামত বড় আলামতের আগে আসবে না বড় আলামতের পরেও মাঝে মধ্যে কিছু ছোট ছোট আলামত আসবে এবং কিছু আলামত আবার পুনরাবর্তিত হবে অর্থাৎ আগেও আসছে পরে আবার আসবে এরকম অবস্থা সেখানে তৈরি হবে যেমন আমরা বলেছি বেশি বেশি জিনা ব্যবসায় বেড়ে যাওয়া আগেও হচ্ছে এখনও হচ্ছে আগেও হয়েছে এখনও হচ্ছে এবং বড় আলামত বের হওয়ার পরেও হবে অর্থাৎ ইয়তাহার জুনাকাতাহার যে হমর গাধার মতো তারা এই যে কাজগুলো বলেছেন সেটা হবে এমনকি কোন কোন হাদিসে আসছে যে তোমাদের পূর্ব যদি বেবিচার করতো মায়ের সাথে সেটাও সেখানে তখন সংগঠিত হবে তখন তারা চিন্তা করবে না কে কি করছে ঠিক এইটাও একটি ছোট আলামত অথচ সেটা অনুষ্ঠিত হবে বড় কোনো আলামতের পরে বড় আলামতগুলির পরে সেটা অনুষ্ঠিত হবে তাহলে বুঝা যাচ্ছে এই এই আলামতগুলো আহ মা পশ্চিম দিগন্তে সূর্য উঠার পরে হবে কারণ পশ্চিম দিগন্ত সূর্য উঠার পরে দাব্বা আসবে जमीन प्राणी आजानदार निर्धारणार निर्धारण ईमानदार थे सर्वशेष ईमानदार दे, नि, दे, दे शुम्र काफे से अवश्य क्या मत कायम हार एक এটা ওই হাদিসের সাথে আলামতের কোন বিরোধ নেই যেখানে বলা হয়েছে যে লাইফ উম্মতি হক জাহুল কেয়ামা আমার উম্মতের একটি দল কেয়ামত পর্যন্ত তারা তারা প্রাধান্যপ্রাপ্ত থাকবে এবং তারা হক নিয়ে হকের উপরে তারা প্রতিরোধ করতে থাকবে হকের পক্ষ থেকে প্রতিরোধ থাকবে তাদের এবং এই মতে অবশিষ্ট থাকবে অন্য বড় নার্সে জাহাড়িনাল হক হকের উপর তারা প্রকাশিত থাকবে গেলে তাদের আল্লাহ নির্দেশ এখানে হাদী দ্বারা ব্যাখ্যা হবে আল্লাহর নির্দেশ আসা হচ্ছে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন তাদেরকে রুহরণ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবশ্যই হক বলতে থাকবে হকের উপর থাকবে রাষ্ট্র হওয়া জরুরি নয় ক্ষমতা থাকা জরুরি নয় কিন্তু হক তারা বলবে তারা যেখানে সেখানে তারা হকের কথা বলবে কিযামত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপর থাকবে এটাই বলার উদ্দেশ্য বর্তমানেও তা আছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে থাকবে এবং কেয়ামতের আগফুর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ইমানদারদেরকে পুরোপুরি ভাবে মৃত্যুদণ্ড মৃত্যু দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে না নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত তারা অবশিষ্ট থাকবে রসুল্লাহামী হাদিসটি এই অর্থেই বোঝা যাচ্ছে আর অন্য একটা কল বলেছেন ইমান ইমানদারদের ইমান থেকে একটি ইমানদার যারাই থাকবে তার এখানে বলা হয়েছে যে দুটি আগের হাতে আমরা পাচ্ছি সিরিয়া থেকে বের হবে শাম থেকে এ হাতিসে আমরা পাচ্ছি ইমান থেকে বেরবো দুইটার মধ্যে সামঞ্জস্য হচ্ছে এটা যে দুই ধরনের বাতাস দুদিক থেকে বের হইতে পারে অথবা যে এমন পারে যে दो दिक्षे एक अथवा समाज सुविधानम्बर आलाम क्या अल्लाह तलातुल्ला हरा अर्थात कबा शरीफ के क्यों ध्वस कररीफ के हराल मन সেখানকার সম্পদ লুট করা হবে বলে হাদিসি এসেছে যে মুসলিমরা সাধারণত কাবার শরীফকে সম্মান করে কেউ ওখানে থেকে কোনো কিছু নিতে চায় না বরং সবাই দিতে চায় হাতিয়া দিতে চায় বিশ্বের সমস্ত বিশ্বের সমস্ত মানুষের চায় কাবাসরীফের জন্য কিছু না কিছু হাজিয়ে দিতে এবং সেটা সেখানে অবস্থান করলে তাদের অন্তরের প্রশান্তি অনুভূত হয় কিন্তু কেয়ামতের আগে হাদিসি এসেছে যে হাবসার এক লোক হাবসা অর্থাৎ আফ্রিকান বা যাদেরকে আমাদের বলা হয় যারা কালো শরীর বিশিষ্ট আসবে হাফসার আবেশিনিয়ার সেখানে এক লোক এসে তাকে বলা হবে একা তাইন অর্থাৎ দুই দুই সরু পিণ্ডলি বিশিষ্ট দুই সরু বিশিষ্ট দুই সরু বিশিষ্ট লোক সে আসবে সে কাবা ধ্বংস করবে কারা ধ্বংস করবো কুদুহা হাজারান কাবার একটা একটা পাথর সে বের করে বের করে ফেলবে আলাদা করে ফেলবে ইস্তুবুহা হেলিয়াতা এবং কাবার যে সমস্ত কাবার ভিতরে যে সমস্ত জিনিস থাকবে যে সমস্ত সম্পদ আছে সেগুলিকে সে জোর করে সেগুলিকে সে চিনে নিয়ে যাবে চিন্তাই করবে এবং আলার আল্লাহর ঘরকে সম্মান করার মতো কেউ থাকবে না যুদ্ধ করবে না তখন সে সেটা করবে তার কাছে মনে হবে যে এখানে অনেক সম্পদ আছে এই জন্য সেটাকে লুট করবে আহ ইমাম আহমেদ হাম রহমা উল্লাহ সাহিদ সাহিদ উন্নসাদের মধ্যে বর্ণনা করেন তিনি বলেন বলেছেন মকাম দুই দুই রোকন এবং মকাম দুই যে মহান জায়গা এই জায়গার মাঝখানে এক ব্যক্তির উপর एक ब्यक्तर वायत कर लोकर शेष पर्त परवर्ती आल्ला घर के हालाल मन कर घर के आल्ला लुट कर যখন তারা এই কাজটা করতে পারে ফালা ইউস হালাকাতিল তখন তুমি জিজ্ঞাসা করো না আরবদের ধ্বংস কত কাছে তারপর হাবসার প্রতি তারা দাওয়া মান হবে না সেই এলাকার দিন আবাদ হবে না অহমুল্লিন ইস্তাক রোজিনা কান্দ তারাই কাবার যত গচ্ছিত সম্পদ হয় নিয়ে যাবে অন্য হাদিস আবদুল্লাহ বলেন রসুল্লাহাম বলেছেন ইউকরিবুল ইউকরিবুল কাবা হাবসা হাবসার ছোট পিন্ডলি বিশিষ্ট বিশিষ্ট এক লোক এসে কাবা ধ্বংস করবে এবং কাবার সম্পদ নিয়ে যাবে এবং কাবাকে তার পোশাক থেকে কাপড় থেকে বর্তমানে যে গিলাফ আছে গিলাফ থেকে মুক্ত করবে আমি যেন তার দিকে তাকিয়ে আছি উসাইলা তার হবে মাথায় কোনো চুল থাকবে না উফাইদা উফাইদা অর্থাৎ তার পা বাঁকা তার পা বাঁকা হবে ইদ্রব ই মেস হাতিহি সে তার কুড়াল দিয়ে কাবার উপর দিয়ে আঘাত করতে থাকবে এবং কাবার উপর দিয়ে সে আঘাতের কারণে আলাদা করে ফেলবে বিশিষ্ট লোক সে কাবাকে ধ্বংস করবে অন্য হাদিসে আসছে কান্নি আঞ্জুর তাকি তার জন্য আমি তাকিয়ে আসি আসোহাদ সে হবে কালো বর্ণের আফহাজ এবং তার এই হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে তার পায়ে তার পা তার পা হবে খুব কাঁসা কাছি অর্থাৎ পা খুব লম্বা না ছোট পা বিশিষ্ট হবে অনেক দূরে পায়ের পায়ের গিরার অংশটুকু হবে অনেক বড় অর্থাৎ সামনে অংশ কাছে পিছনে অংশ দূরে এরকম অবস্থা থাকবে এই অবস্থা সে অথবা তার পা পাঁকা হবে অর্থাৎ এরকম পা কাছে হবে কিন্তু এদিক থেকে বাঁকা হবে এরকম মানুষ হবে পা বাঁকা বিশিষ্ট এক লোক আসবে সে কাবার শরীফকে ধ্বংস করবে হাদিস আসছে সেটা আফহাইজ ध्वस कर जर पागलि पागली अत्यंत छोट खाटो से का दिखे अग्रसरे कबा के ध्वस कर আম নিরাপত্তার জায়গা হওয়া সত্ত্বেও আল্লাহ তালা যতক্ষণক্ষণ পর্যন্ত এরপর যখন দেখবেন যে কাবাকে রক্ষা করার মতো কাবার তো করার মতো লোক অবশিষ্ট নেই কাবাকে এর মাধ্যমে এই মাধ্যমে কাবাকে ধ্বংস করাবেন এরপরে কেয়ামত কায়েম হবে এবং সর্বশেষ কাজ হচ্ছে কেয়ামত কায়েম হওয়া মূলত এটা কেয়ামতের আল্লাতের মধ্যে সর্বশেষ আলামত হতে পারে এরপরে কেয়ামতের বড় এরপরে কেয়ামত আর সংঘ হয়ে যাবে আমরা পূর্বে করেছি যে দর্শকের অনেকগুলো আলামত আমরা আলামত গুলো আলোচনা করেছি এবং ভাগ ভাগ করে বলেছি যে কিছু আলামত এর মধ্যে এসে চলে গেছে যেমন রসুল্লা সাল্লা আবির্ভাব এবং তার মৃত্যু এগুলি আমরা বলেছি হয়ে গেছে আবার কিছু আলামত চলছে কিছু চলছে এখন সেগুলো বর্তমান সময়ের জন্য বেশ কিছু আলামত আমরা উল্লেখ করেছি যে বর্তমান সময়ের যে অবস্থা বিজ্ঞানের চরম উৎকর্ষ তার মধ্যে অনেক কিছু রকমের আলামত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে এখনই সেটার কথা আবার কিছু আলামত আছে এখনো হচ্ছে এবং ভবিষ্যৎ হবে এবং সেটাও আলোচনা করেছে কিছু আলামত আসবে বড় আলামতের পরেও কিছু আলামত আসবে বড় বড় আলামতের পরে এবং সেগুলো আমরা আলোচনা করেছি এবং কে আমতের সেই পুরো মুহূর্তে কি ঘটবে সেটাও আমরা আলোচনা করেছি কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে যখনই কোনো ঘটনা ঘটে যাবে সেটাকে তাড়াহুড়ো করে এই ঘটনাকে কেয়ামতের আলামত বলার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় হ্যাঁ কেয়ামতের আলামতের অংশ হতে পারে যে এটা এরকম কেয়ামতের আলামত হবে কেয়ামত ভবিষ্যতে এরকম কিছু ঘটে যাবে এবং এর মাধ্যমে কেয়ামত সংঘটিত হবে জাতীয় কিছু এবার বলা যায় কিন্তু এটাই হাদিস যেটা বলা হয়েছে এটাই এই একই জিনিস যতক্ষণ পর্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এটাই সে আলামত যে আলামতের কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন যেমন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে अः फुर नदी थे स्वर्ण पहाड़ उठबा के जो ताड़ाहड़ो करना बोली हेट्रोल कथा बता हे पेट्रोल तरल सोना बोले सूत स्वर्ण पहाड़ बढ़ो इन ना बोली कारण এই পেট্রোল শুধুমাত্র ফোরাত নদীর তীরেই পাওয়া যায় না বা ফোরাতের কাছে পাওয়া যাচ্ছে ইরাকে ইরানে এমনকি সেটা সবচেয়ে বেশি সৌদি আরবে পাওয়া যাচ্ছে এটা কোনোটাই ফোরাতনদের তীরে নয় সুতরাং সেটাকে আমরা এটা ইরাকের সাথে খাস করার কোনো যৌক্তিক কারণ নেই বরং আমরা বিশ্বাস করবো যে এই সমস্ত আলামত অবশ্যই আসবে না আস যা আসে এসেছে তা তো গেছে যা আসেনি তা অবশ্যই আসবে এবং সে সময়টা परीक्षा कर देखे एरक व्याख्या जाए प्रथम कथा हम आलाम घटले ही इतना आलमत ना बनिए फिली आमनो जान ना जो किसु घटे देखे ता এইটাই কে আমাদের ওই আলামত যে আলামত উল্লেখ করা হয়েছে অথবা এমন এটাও মনে না করি কে আমাদের কোনো আলামত পড়েছি পড়ার পরে আমার মনে হলো যে কে আমত আলামতো এটা পড়লাম কিন্তু এর বাস্তবতা কোথা। তখন এমন একটা ঘটনা গরিব বা আশ্চর্য কোনো ঘটনা ধরে এনে সেটাকে আমরা কেয়ামতের ছোট আলামত হিসাবে প্রতিষ্ঠা না করি আরেক তিন নম্বর যে জিনিসটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে কেয়ামতের আলামতগুলো আমরা যা বলেছি এর বাইরেও অনেক আলামত বিভিন্ন হাদিস এসেছে বিশেষ করে যেমন জাহাজার কথাটি আমরা কোন নম্বর দিয়ে উল্লেখ করিনি এটা তার কথাও এসেছে এবং কি আগে কি ঘটবে সেটাও বিভিন্ন হাদিসে রসুল্লাহাম বলেছেন একটা হাদিসে আমরা শুনেছিও যে রসুল্লাহাম একদিন সকালে উঠেছেন খোদবা দিতে সকালে উঠে দুপুর পর্যন্ত খোদবা দিয়েছেন সলাত আদায় করেছেন তারপর আবার খোদবা দিয়েছেন আসর পর্যন্ত আবার সলাত আদায় করেছেন আবার খোদবা দিয়েছেন আবার মাগরি পর্যন্ত খোদবা দিয়েছেন তো সাহাবি বলছেন যে কোন কোন সময় আমার মনে হচ্ছে যে এই আলামতের কথা আমার মনেই ছিল না কিন্তু যখন সেটা ঘটে তখন মনে হয় যে এইটা তো রসুল আসাম বলেছেন ওই তো অনেকে মুখস্থ রাখতে পেরেছেন অনেকে মুক্ত রাখতে পারেনি তো কেয়ামতের আলামত কেয়ামত কেয়ামত সবগুলি খারাপ এটা আমরা বলবো না এটা অবশ্যই মনে রাখতে হবে চার নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কী আমরা আলামত সবগুলি খারাপ এটা আমরা বলবো যেমন কিতাব লেখা লেখনই বেড়ে যাওয়া এটা খারাপ নয় কিন্তু আবার খারাপও আছে যেমন মানুষের জ্ঞান কমে যাওয়া এটা খারাপ নারীদের সংখ্যা বেড়ে যাওয়া সেটা খারাপ যেমন আছে তাদের কাইয়ে তাদের পরিচালক না থাকা সেটাও খারাপ কারণ তারা পরিচালক অভাবে নিশ্চয়ই জিনা বিবে বিচার বেড়ে যাবে এবং মানুষের ভিতরে মানুষের ভিতরে দিনের প্রতি গ্রহণযোগ্যতা থাকবে না সেটাও অবশ্যই খারাপ আবার ভালো আলামতো আছে যেমন মুসলিমরা ইটালি দখল করবে মুসলিমরা রোম দখল করবে মুসলিমরা দ্রার্জালের সাথে যুদ্ধ করবে ইহুদের সাথে যুদ্ধ হবে এবং তুরস্ক তুরস্কে মুসলিমদের হস্তগত হবে তুর্কি যারা তুর্কি জাতি যারা তাদের মুসলিমরা ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহ তারা তাদের দ্বারা ইসলামের খ্যমতি এই যে ভালো আলামতগুলিও কিন্তু আছে ভালো আলামতগুলো আছে সুতরাং আলামতকে আমাদের আলামত বলতেই খারাপ এই টেন্ডেন্সি যেন আমাদের মধ্যে কাজ না করে আর একটি পাঁচ নম্বর কেয়ামতের আলামত খুঁজে দেখা দরকার না আমাদের উদ্দেশ্য এটা নয় যে কেয়ামতের আলামত সবসময় খুঁজে খুঁজে বের করবো কোথায় কেয়ামতের আলামত সেটা নয় আমাদের দায়িত্ব হবে কেয়ামতের আলামতের সাবধান থাকা প্রত্যেকে আলামত যখন আসবে সেটার রাখা এবং এই আলামত রসুল্লাহ বলেছেন সেটা সই হাদিসে আসছে অবশ্যই মানতে হবে যেটা দুর্বল হাদিসে আসছে সেটার উপর আনবো না কেয়ামত আলামতের ক্ষেত্রে কখনো যেহেতু আকিদার বিষয় আমরা কোন দুর্বল হাদিসের উপরে নির্ভর করবো না অনেকেই বিভিন্ন রকমের দুর্বল হাদু গ্রহণযোগ্য না যতক্ষণ পর্যন্ত সই হাদিসের উপরে ভিত্তি না হবে সে ততক্ষণ পর্যন্ত কোন রকমের কোন জাতীয় আলামতকে স্বীকৃতি দেওয়া যাবে না বা আলোচনা করা যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে যে কেয়ামতের আলামত খুঁজার দায়িত্ব নয় যখন আসবে তখন ইমান আনবো খুঁজে এই আলামত বের হয়েছে এই দায়িত্ব নয় আমরা প্রস্তুত থাকবো যে কোনো অবস্থায় আল্লাহ আল্লাহ তো সোল্লা সন্ন্যতকে অনুসরণ করে সারা জীবন এই দিনের সুপ্রতিষ্ঠিত রাখবো আমাদের কাজ এটা নয় যে কেমত আলম কেয়ামত আল্লাহ কেয়ামত আলামত আমাদের প্রতিষ্ঠা করতে হবে যা দেখা যাচ্ছে অনেক সময় মানুষ এই যুদ্ধের জন্য প্রস্তুতি অবলম্বন করছে যে কে আমাদের আলামত কে আমাদের আগে তো অবশ্যই খেলাফথ হবে অনেকে বলে থাকে খেলাফতের জন্য আমরা লোক তৈরি করতে হবে সুতরাং খেলাফতের জন্য প্রস্তুতি নিতে হবে না এটা ঠিক নয় আল্লাহ তালা তার যার যা ঘটবে ঘটার আছে সেটা ঘটাবেন আমাদের দায়িত্ব হবে তার জন্য প্রস্তুত থাক কিন্তু আমরা সেটা ঘটানোর জন্য প্রস্তুত করবো সেটা নয় আমরা খেলাপথ সুপ্রতিষ্ঠিত করতেই হবে এখন সে এমন কোনো দায়িত্ব নয় তবে আমাদের দায়িত্ব হচ্ছে খেলাপত আলা মিনহাজ নবুয়ের মিনহাজের খেলা ঐক্যান্তিক আকাঙ্ক্ষা থাকবে এবং সেটার জন্য লোক তৈরি করে যোগাযোগে সেটার জন্য আন্দোলন করতে হবে এমন কোনো কথা আমাদের সুলো বলে দেন নাই যে তোমরা খেলাপথ না থাকলে খেলাভের জন্য আন্দোলন করবে এমন কথা বলেনি সেজন্য এই জাতীয় কোনো কাজে অগ্রসর হওয়া যাবে না দিনকে দিনে দাওয়া দিতে হবে তাহিদের দাওয়া দিতে হবে এবং খাতের প্রতি ইমানের হতে হবে এই কাজগুলি করতে হবে হবে হবে। হবে এর মধ্যে থাকতে হবে কখনো বাড়াবাড়ি করা যাবে না এবং নিজেরা হঠাৎ করে কোনো একটি বিষয়ের উপরে দিনকে নির্ভরশীল করা যাবে না যে এটাই এটার উপর দিন নির্ভরশীল না করলে দিন নয় এরকম কিছু বলা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তহান করুন সম্মানিত দর্শক বিন্দু আমরা ইনশাল্লাহ আগামী পর্ব থেকে কি আমাদের বড় আলামত আলোচনা করব গতকাল পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রবীমিন আসসালামাইকুম বরহমুল